আয়সা রাজাম বললেন যারা উমরার ইহরাম বেঁধেছে কিন্তু কুরবানের পশুর সাথে আনেননি তারা যেন ইসরাম খুলে ফেলে আর যারা উমরার ইহরাম বেঁধেছে ও কুরবানের পশুর সাথে এনেছে তারা যেন কুরবানি করা পর্যন্ত ইসরাম না খোলে আর যা হাজের ইহরাম বেঁধেছে তারা যেন হাজ পূর্ণ করে আয়সা রাজিয়ালা বলেন অতপর আমার হাজ শুরু হয় এবং আরাফার দিনেও তা বহাল থাকে আমি শুধু উমরার ইহরাম বেঁধেছিলাম নবী সাল্লা আমাকে মাথায় বেনি খোলার চুল আছড়ে নেয়ার এবং উমরার ইহরাম ছেড়ে হাজের ইহরাম বাঁধার নির্দেশ দিলেন আমি তাই করলাম পরে হাজ সমাধা করলাম অতপর আব্দুর রহমান ইবনু আবু বকর রাজিয়াল্লাহালাকে আমার সাথে পাঠালেন তিনি আমাকে তানিম হতে আমার পূর্বের পরিত্যক্ত উমরার পরিবর্তে উমরা পালনের আদেশ করলেন